ষোড়শণ্ড তৃতীয় পরিচ্ছেদ নবাই চৈতন্য নরেন্দ্র বাবুরাম লাটু মনি, রাখাল নিরঞ্জন অধর ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন বলরাম আমরও আনিয়াছিলেন ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুর্যকে বলিতেছেন তোমার ছেলের জন্য আমগুলো নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরা সহিত কথা কইতেছেন ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন সেই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বলিলেন ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে লোকটা ঠিক হাজরা কিন্তু বেচারি সংসারে পড়েছে কি করে কনগর থেকে নবাই চৈতন্য এসেছেন কিন্তু সংসারী হয়ে লাল কাপড় পরা শ্রীরামকৃষ্ণ কি বলবো। আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন তখন কারুকে কিছু বলতে পারি না ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন হাজরার সহিত নরেন্দ্রের কথা কইতেছেন। হাজরা বলিলেন নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে শ্রীরামকৃষ্ণ শক্তি মানে না দেহ ধারণ করলে শক্তি মানতে হয় হাজরা বলে আমি মানলে সকলেই মানবে তা কেমন করে মানি অতদূর ভালো নয় এখন শক্তিরই এলাকায় এসেছে জৎ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয় ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই মাস্টার আজ্ঞা আজকাল হয় নাই শ্রী রামকৃষ্ণ একবার দেখা করো না আর গাড়ি করে এখানে আনবে হাজরার প্রতি বলিলেন আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ হাজরা আপনার সাহায্য পাবে শ্রীরামকৃষ্ণ ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে উগুনো কি হাজরা হ্যাঁ কেবল ধ্যান করা কি আপনার সেবা করে সে এক শ্রীরামকৃষ্ণ হবে ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে হাজরা ঘর হইতে চলিয়া গেলেন এখনো সন্ধ্যার দেরি আছে ठाकुर घरे बसिया एकान मणिर सहित कथा कहते श्रीरामकृष्ण मणिर प्रति बलिली जा भावस्थायी ताते लोकर आकर्षण है मणि आज्ञा खूब भ्रामकृष्ण लोके, मोनी, खुब स्री लोके की भावे भावावस्थाएं देखले कि बोध है मणि बोध हे ज्ञान प्रेम वैराग्य तार अवस्था ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ ও অবস্থা অনেকে বুঝতে পারে না দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয় শ্রীরামকৃষ্ণ ঘোষ পাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন আচ্ছা আমার অভিমান আছে মনি। আজ্ঞা একটু আছে শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য জ্ঞান উপদেশের জন্য তাও আপনি প্রার্থনা করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ আমি রাখি নাই তিনিই রেখে দিয়েছেন আচ্ছা ভাবাবেশের সময় কি হয় মনি আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয় তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে শ্রীরামকৃষ্ণ তিনি সব করছেন আমি কিছুই জানি না মনি আজ্ঞা তাই জন্যই তো এত আকর্ষণ আজ্ঞা শাস্ত্রে দুরকম বলেছে এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা রাধাকে চিৎশক্তি বলেছে আরেক পুরাণে কৃষ্ণই কালী আদ্যাশক্তি বলেছে শ্রীরামকৃষ্ণ বলিলেন দেবী পুরাণের মত এ মতে কালী কৃষ্ণ হয়েছেন তাহলেই বা তিনি অনন্ত পথও অনন্ত এই কথা শুনিয়া মনি অবাক হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন মনি বলিলেন ও বুঝেছি আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো দড়ি বাঁশ যে কোনো উপায়। শ্রী রামকৃষ্ণ বলিলেন এইটি যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপা না হলে संशय आ जाए ना कथाटा योरकमें तार जे भक्ति भलबासा है नाना खबरे क्च की एक पद दिए जेते जेते जदिता भलबासा हैल भलोबासा हमें लाभ करा जापर जदि दरकार सब बुझिए दीबें सब पथर खबर बोले दिवें ईश्वर उपर भलसा इले ही हलो নানা বিচারের দরকার নাই আম খেতে এসেছ আম খাও কত ডাল কত পাতা এইসবের হিসাবের দরকার নাই হনুমানের ভাব আমি বার তিথি নক্ষত্র জানি না এক রাম চিন্তা করি মনি বলিলেন এখন এইরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই শ্রীরামকৃষ্ণ আহা তা বই কি কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে মনি, আজ্ঞা কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই শ্রীরামকৃষ্ণ হা তা বটে কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে কৃষ্ণ শ্রীমতির হৃদয়েই ছিলেন কিন্তু ইচ্ছা হল তাই মানুষরূপে লীলা এখন প্রার্থনা করো। যাতে এসব কমে যায় আর মন থেকে ত্যাগ হলেই হলো। মনি বলিলেন সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ ঠাকুর চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে মনি বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বৈরাগ্য মানে কি বলো দেখি মনি বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয় ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ শ্রীরামকৃষ্ণ হাঁ ঠিক বলেছো। সংসারে টাকার দরকার বটে কিন্তু উগুণের জন্য অত ভেব না লাভ এই ভালো সঞ্চয়ের জন্য অত ভেব না যারা তাকে মন প্রাণ সমর্পণ করে যারা তার ভক্ত শরণাগত তারা ও ভাবে না যত্র আয় তত্র ব্যয় দিক থেকে টাকা আসে আরেক দিক থেকে খরচ হয়ে যায় এর নাম যদ্রিচ্ছা লাভ গীতায় আছে ঠাকুর হরিপদর কথা কহিতেছেন হরিপদও সেদিন এসেছিল মনি সহাস্যে বলিলেন হরিপদ কথকথা জানে প্রহ্লাদ চরিত্র শ্রীকৃষ্ণের জন্মকথা এসব বেশ সুর করে বলে শ্রীরামকৃষ্ণ বটে সেদিন তার চক্ষু দেখলাম যেন চোরে রয়েছে বললাম তুই কি খুব ধ্যান করিস তা মাথা হেট করে থাকে আমি তখন বললাম অত নয় রে ठाकुर मार नाम कर चिंता करते किण पर ठाकुरड़ी आरती आरम्भ हईल श्रावण शुक्ला द्वशी झूलन उत्सवर द्वित दिन चाँद उठिया मंदिर मंदिर प्रांगणे उद्यान आनंदमय हे रत आठटा हईल घरे ठाकुर बसिया रखाल और मास्टरों आ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন বাবুরাম বলে সংসার ওরে বাবা মাস্টার বলিলেন ও শোনো কথা বাবুরাম সংসারের কি জানে শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তা বটে নিরঞ্জন দেখেছ খুব সরল মাস্টার বলিলেন আগ্ঞা হ্যাঁ তার চেহারাতেই আকর্ষণ করে চোখের ভাবটি কেমন শ্রীরামকৃষ্ণ শুধু চোখের ভাব নয় সমস্ত তার বিয়ে দেবে বলেছিল তা সে বলেছে আমায় ডুববে কেন সহস্যে বলিলেন হ্যাগা লোকে বলে খেটে খুঁটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয় মাস্টার বলিলেন আজ্ঞা যারা ওইভাবে আছে তাদের হয় বই কি রাখালের প্রতি সহস্যে বলিলেন এক্সামিন হচ্ছে লিডিং কোয়েশ্চেন শ্রী রামকৃষ্ণ সহস্যে বলিলেন মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি রোদে ঝলসা পড়া হয়ে গাছতলায় বসবে মাস্টার বলিলেন আজ্ঞা রকুমারী বাপ মা আছে মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না যদি দেয় সে খুব মুক্ত ঠাকুরের হাস্য শ্রীযুক্ত অধর কলিকাতা হইতে আশিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন একটু বসিয়া কালী দর্শন জন্য কালীঘরে গেলেন মাস্টারও কালী করিলেন তৎপরে চাঁদনীর নিকট আসিয়া গঙ্গার কুলে বসিলেন গঙ্গার জল জোৎস্নায় ঝকঝক করিতেছে সবে জোয়ার আসিল মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন তাহার অদ্ভুত সমাধি অবস্থা মুহুরমুহু ভাব প্রেমানন্দ অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ ভক্তের উপর অকৃত্রিম স্নেহ বালকের চরিত্র এইসব শরণ করিতেছেন আর ভাবিতেছেন ইনি কে ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন অধর চট্টগ্রামে কর্মউপলক্ষে ছিলেন তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন অধর বলিলেন সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জীবহার ন্যায় লকলক করে শ্রীরামকৃষ্ণ বলিলেন এ কেমন করে হয় অধর জলে ফসফরাস আছে শ্রীযুক্ত রাম চাটুর্যে ঘরে আসিয়াছেন ঠাকুর অধরের কাছে তাঁহার সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন রাম আছে তাই আমাদের অত ভাবতে হয় না হরিশ লাটু এদের ডেকে ডুকে খাওয়ায় ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে সেখান থেকে রাম ডেকে ডুকে আনে